কিছু ওসিয়ত করেছেন বারবার সেই ওসিয়তর মধ্যে নবিসাম একদিন বলতেছিলেন ইন্নামা আনা rabbi নবী সাল্লাম বলেন রাসুল আমার কাছে চলে আসবে রবের রাসুল কে মালাকুল মাউতের কথা বুঝিয়েছেন যে মালাকুল মাউত কে নবী বলতেছে যে আমার রবের রাসুল তিনি যেকোনো সময় আমার কাছে চলে আসতে পারেন তাহলে নিশ্চিত করে জানেন না কোন মাসের কত তারিখে কোন সময় আশঙ্কা করতেছেন রাসুল যে কোনো সময় আমার কাছে চলে আসতে পারে আমারা তারাক আমি দুনিয়া থেকে চলে যাব তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাবো একটা আছে জিনিস রেখে যাব সেখানে কিতাবুল্লাহ আর সুনী আর এই হাদিসটা যেটা এখানে বলছেন কিতাবুল্লাহ আর একটা হলো আহলেবায়বীশ বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব আব্বালু হুমা কিতাবুল্লাহ এই দুইটা জিনিসের প্রথম জিনিসটি হলো কিতাবুল্লাহ এক নম্বর যে জিনিসটি রেখে যাবো সেটা হইল আল্লাহর কিতাবে আছে হেদায়ত ওয়ান আল্লাহর কিতাবের মধ্যে আছে নূর তাহলে যে লোক হেদায়েত খুঁজবে যে লোক নূর খুঁজবে সে কোথায় খুঁজবে জি আপনি ইলিশ মাছ খুঁজতে চান ইলিশ মাছ ধরবেন তা আপনি পুকুরে যদি আমাদের দেশের পুকুরে পুকুরে বাংলাদেশের সব পুকুরে খুঁজে পেলেন ইলিশ মাছ পাবেন ইলিশ মাছ থাকে কোথায় যেখানে থাকে সেখানে খুঁজতে হবে আপনি অন্য জায়গায় যদি সারা জীবনও খুঁজেন তো ইলিশ মাছের সন্ধান পাবেন না যেই জিনিস যেখানে থাকে সেই জিনিস সেখানে খুঁজতে হবে আল্লাহ বাইদা পরিচ্ছন্ন শুভ্র সাদা এক দিনের উপরে আমার ওম্মত কে রেখে যাচ্ছি এই জন্য নবিস বলেন যে তোমাদের কাছে যে আল্লাহর কিতাবটা রেখে যাচ্ছি এই কিতাবের মধ্যে আছে হেদায়ত এই কিতাবের মধ্যে আছে নূর তাহলে হেদায়ত খুঁজলে আল্লাহ নূর খুঁজলে আল্লাহ আমাদের মুসলিম আল্লাহর খুঁজানা নূর আল্লাহর কিতাবে খোঁজানা ওই এক নূর নিয়ে মারামারি যারা সুশাল সালামকে নূরের তৈরি না মাটি তৈরি সেই জিনিস লই মারামি করে কিন্তু এইটা যে ন আল্লাহর কিতাব যে নূর এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দিমত আছে এটা আল্লাহ পুরাটাই নিল এই আল্লাহ বলেন যে ব্যক্তি আমার রসুলের সাথে যে নূর নাজিল করা হয়েছে সেই নূরের এত্তেবা করবে সেই নূরটা কি সরাসরি স্পষ্ট ভাষায় বলে দিছেন যে নূর যে নূর করা হয়েছে সেই নূরের তাহলে আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়ত হেদায়ত খুঁজতে হবে আল্লাহর কিতাবে তাহলে আপনি আমি হেদায়ত পাবো আল্লাহর কিতাব বাদ দিয়ে দুনিয়ার সমস্ত কিতাবে হেদায়ত খুঁজলেও সেখানে হেদায়ত পাওয়া যাবে না এরপরে নবীন বলেন ফাফু বিহিম বিহি আমার মত ওই কিতাবকে ধর কিতাব শুধু দল্য হবে না এটাকে খুব শক্ত করে মজবুত করে ধর প্রথম বলছেন ফাফুজুবিহি আল্লাহর কিতাব ধর তাহলে আল্লাহর কিতাব ধরা কি ফরস আল্লাহর কিতাব ধরা আজকে সেটা বিকৃত হয়ে গেছে বলে যে আল্লাহ রসুল বলতেছেন কি আল্লাহ শব্দটা এরকম বিহি আল্লাহর কিতাব ধরু বিহি শুধু ধৈল্য হবে নাই তাকে খুব শক্ত করে মজবুত করে ধর মজবুত করে আল্লাহর কিতাব ধরো মুসলিম আল্লাহরে অন্য কিছু ধরা নিয়ে ব্যাপারে আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি অর্থাৎ আমার বাইতকে তোমরা মহব্বত করো ভালোবাসো তোমাদের কাছে আরেকটি অংশ রেখে যাচ্ছি আমার বাইত। এখানে দুটি কথা বলছেন একটা কিতাব উল্লাহ আর একটি কিতাব উল্লার ব্যাপারে বাইদা স্পষ্ট করে নবী বলে দিচ্ছেন যে আমি তোমাদের কাছে এমন একটা আল্লাহর কিতাব রেখে যাচ্ছি হুদা ওয়া এই কিতাবে আছে হেদায়েত এই কিতাবে আছে আল্লাহ কোরআন এর শুরুতেই কি বলছেন আল্লাহর কিতাবটাকে তোমরা শক্ত করে মজবুত করে ধরো কিন্তু মুসলিম এটা ছেড়ে দিছে যেটা ধত্ত বলছেন আল্লাহ রসুল সেটা ছেড়ে দেওয়া হয়েছে সেটা ধরে না যেটা ধরতে বলেন নাই আল্লাহ রসুল সেটা ধরা নিয়ে ব্যস্ত আল্লাহ সুবান আমাদেরকে সেই কোরআনের সায়াতলে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই কোরআন থেকে হেদায়ত এবং নূর পাওয়ার আল্লাপ তৌফিক দেন সকল বলে আমি